করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণলতা ও বৃক্ষা আদি আছে তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড যাতে তোমরা সীমালঙ্ঘন না কর তুলাদণ্ডে তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করেছেন জন্য। এতে আছে ফলমূল এবং বহির আবরণ বিশিষ্ট খর্য বৃক্ষ আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহকে অস্বীকার করবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটিম নেয় শুষ্ক মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নি অগ্নিশিখা থেকে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে তিনি দুই উদয়াচল ও দুই অস্ত্রাচলের মালিক অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মতি ও প্রবাল অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে দরিয়ায় বিচরণশীল পর্বত সদৃশ্য জাহাজ সমূহ তারই নিয়ন্ত্রণাধীন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালন সত্তা ছাড়া অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে নভমণ্ডল ও ভূমণ্ডলে সবাই তাঁর কাছে প্রার্থী তিনি সর্বদাই কোনো না কোন কাজে রত আছেন अतए तुम्हरा उभये तुम्हारे पालनकर्वदान के अस्वीकार कर हे जी मानव शीघ्र कर्मुक्त अतए तुम्हरा उभये तुम्हारे पालनकर्वदान अस्वीकार कर हे जीन और मानव कुल नवमंडल भूमंडलर प्रान अतिक्रम करा जो तुम्हारे स्वाधे कुल आए तब अतिक्रम कर কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নি স্ফলিঙ্গ ও ধূম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে যখন আকাশ বিদীর্ণ হবে তখন হয়ে যাবে রক্তিমাফ লাল চামড়ার ন্যায় অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে অতএব তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে এটাই জাহান্ন যাকে অপরাধীরা মিথ্যা বলত তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে করবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয় উদ্যানই ঘনশাখাপলব বিশিষ্ট অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয় উদ্যানে আছে বহমান দুই প্রশ্রবন অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে উভয় উদ্যানের ফল তাদের নিকটে ঝুলবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে তথায় থাকবে আয়ত নয়না রমণীগণ কোন জিন ও মানব পূর্বে যাদেরকে ব্যবহার করেনি অপএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে প্রবাল ও পদ্মরগ সদৃশ্য রমণীগণ অপএ তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে এই দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদান অস্বীকার করবে কালো মত ঘন সবুজ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে তথায় আছে উদ্বেলিত দুই প্রশ্রবণ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তথায় আছে ফলমূল খরচুর ও আনার অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে সেখানে থাকবে সৎচরিত্রা সুন্দরী রমণীগণ অতএব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তাবুতে অবস্থান করেনি হুরগণ তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কোন জীব ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তারা সবুজ মসদে एवं उत्कृष्ट मूल्यवान विचान हेलान दिए बस अतए तुम्हरा उभये तुम्हारे पालनकर्वदान के अस्वीकार कर कत पुण्यमयनर पालनकर् नाम जिन्हें महिमामय और महानुभव